রমাদানিরিজমিন আজকের আলোচনা রানের শেষ দশ দিন নিয়ে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 আই সারদুল্লাহ আনহা বলেছেন যে রমাদানের শেষ দশ দিনে রসুলুল্লা সাল্লু আলি সাল্লাম ওনার সকল স্ত্রীদের রাতের বেলায় ডেকে তুলতেন নবীজি সাল্লাহু আলি সাল্লাম কিন্তু রান্নাবান্না অথবা নিজের কোনো চাহিদা মেটানোর জন্য কাউকে ডেকে তুলতেন না রমাদানের শেষ দশ দিন তিনি নিজেও সারা রাত ইবাদত করতেন এবং তার স্ত্রীরাও সারা রাত ইবাদতে কাটাতেন মুসলিম শরীফের এক বর্ণনাতে আছে নবীজি সাল্লাহু আলি সাল্লাম রমাদানের শেষ দশ দিন বছরের অন্য যে কোনো সময় থেকে বেশি ইবাদত করতেন सहिबुखारीते आईशारदिल्लाउ आनहा रमादान शेष दस दिन शुरू हारे साथे नबीजी सल्लम कोमर बेधे इबादते नेमे पड़त निजे परिवारवर्ग के इबादत करते बोलत कोमर बेधे इबादते नेमे पड़ा बोलते आसले अत्यंत आग्रह उद्दीपना और उत्साह नहीं इबादते आत्मनियोग बोझानो हे अनेक आलिम कोमर बेधे नेमे पड़ा एक कथाटी रूपकर्थे व्यवहार कर এর মানে হলো রমাদানের শেষ দশ দিনে স্ত্রীদের সাথে রসুলুল্লা সাল্লামের কোনো সম্পর্ক থাকতো না আসলে শেষ দশ দিন তিনি ওনাদের নিকট যেতেন না কারণ তিনি ইবাদতে এতটাই মুশকুল এবং ব্যস্ত থাকতেন যে ওনার স্ত্রীদের কাছে যাবার সময়টুক পর্যন্ত ছিল না এটি ইমাম সুফিয়ানা সাউরির মত এবং ওনার এই মতটাই সবচেয়ে বেশি সঠিক কারণ অন্যান্য বর্ণনা এসেছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম রমাদানের শেষ ১০ দিন তার বিছানাপত্র গুছিয়ে নিতেন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 তাহলে ইবাদতের সব থেকে ভালো উপায় কোনটা আসলে যে ইবাদত করে আপনি নিজের অন্তরে প্রশান্তি অনুভব করেন এবং যে ইবাদত নিজের অন্তরে প্রশান্তির পাশাপাশি আল্লাহ সুবাহার খুব কাছাকাছি যাবার শক্তি এবং সুযোগ করে দেয় আপনার জন্য সেই ইবাদতই সবচেয়ে উপযোগী লাইনাতুল কদারে বেশ কিছু দোয়া আছে যা আমরা পড়তে পারি এ বিষয়টি নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ লাইলাতুল কদরের রাতে সারা রাত জেগে ইবাদতে মুশকুল হয়ে থাকাটা নবীজি সাল্লা সাল্লামের সুনত সুতরাং আপনারা নিজেরা এবং নিজেদের পরিবার সবাইকে নিয়ে এই সুনতটুকু পালন করবেন ইনশাল্লাহ এই লাইলাতুল কদরের ইবাদত আপনারা রমাদানের শেষ দশ দিনই পালন করবেন যেহেতু নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নিজে এবং নিজের পরিবার নিয়ে আল্লাহর ইবাদত করেছেন ইমাম সুফিয়ানা সাউরি রেহেমাহুল্লাহ বলেছেন যখন রমাদানের শেষ দশ রাতের আবির্ভাব হয়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 অথচ নবীজি সাল্লাহু আলাই সাল্লামে মদিনায় আসার পর থেকে মৃত্যু পর্যন্ত কখনো এতেকাফ ত্যাগ করেননি আবু হারাই রাদ্লাহ আনহু ও আয়সা রাদ আনহা থেকে আরও বর্ণিত আছে যে নবীজি সাল্লাহ আলি সাল্লাম মৃত্যুর আগ বছর পর্যন্ত ইতিকাফ করেছেন তিনি রমাদানের প্রথম দশ দিনে ইতিকাফ করেছিলেন তারপর তিনি রমাদানের দ্বিতীয় দশ দিন ইতিকাফ করেছিলেন এবং তারপর তিনি রমাদানের শেষ দশ দিনেও ইতিকাফ করেছিলেন এবং তিনি শেষ দশ দিনে আমাদেরকে এটি করতে বলেছেন এটাই রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের সুন্না যা তিনি মৃত্যুর আগ পর্যন্ত করে গিয়েছেন প্রকৃতপক্ষে এটি রমাদান মাসে নবীজি সাল্লা আলাই সাল্লামের কাছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তিনি কোনো কারণে এটি যখন মিস করেছিলেন তখন তিনি তার জন্য পরবর্তী মাস সওয়ালের প্রথম ১০ দিনে এটি পালন করেছিলেন যে বছর তিনি মারা যান সেই বছর সহ তিনি মোট ২০ বার ইতি কফ করেছিলেন इम हजार असकानी राह महुल्ला एक बचर एहतेफ मिस करें कारण तीन भ्रमण छेन तई परवर्ती बचरे यन करलतुल कदर अनुसंधान करार समय ए तेकफ करतें ए तेकाफ आपना के दुनियावी सबकिछ सकल विच्छिन्न आल्ला संयोग स्थपन कराय अपना आल्ला संयोग स्थपन करते हैं जो बेसि आल्लाह के जानबें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 এবং ইতিকাফের উদ্দেশ্যকে ব্যাহত করে আপনি আপনার পরিবারের কাছ থেকে দূরে চলে যাচ্ছেন যাতে আপনি তাদের সাথে কথা বলতে না পারেন এবং আপনার কোনো পার্থিব সংযোগ না থাকে আপনি দুনিয়াবি সব কিছু এবং যেসব ব্যাপার আপনাকে আল্লাহর নিকটবর্তী হতে বাধা দিচ্ছিল সেসব পেছনে ফেলে ইতি কাপে অগ্রসর হন ইতি আপনাকে সমস্ত দুনিয়াবি ব্যাপার থেকে বিরত রাখে এবং সর্বোত্তম স্থানে অর্থাৎ মসজিদে একটি নির্দিষ্ট সময় জুড়ে गोरे रखे। तार आल पथ अवलम्बन करी ओ सब घरे पाव जाए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 এখন আপনাদের সামনে রমাদানের শেষ দশ দিন উপস্থিত কাজেই এখন আর অলসতা করার একদম সুযোগ নেই উপযুক্ত প্রস্তুতি নিয়ে আগামী ১০ দিনের জন্য ইবাদতে ঝাঁপিয়ে পড়তে হবে সলাাদ আল্লাহর জিকির ও প্রশংসা কোরআন তেলাওয়াজ সাদাকাসহ কোরআন হাদিস অনুযায়ী যত ধরনের ইবাদতের কথা আপনার মাথায় আসবে সেই সকল ইবাদতে নিজের সব কিছু উজাড় করে ঝাঁপিয়ে পড়ুন আগামী দশ রাতের মধ্যেই আছে সেই বহু আকাঙ্ক্ষিত রাত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 सलााते रुकु कर समय मानुस जतु समय व्ययिकाफे सब चे कम समय ठीक तुकु रुकु करते कतटुकु समय लगे एक दुई बा बड़जोर तीन मिनट समय रुकुर जथेष इतििकाफर नियते आनी जखी मस्जिदे प्रवेश करबें सेटाई एति काफ एट तीन मिनट जेम होते एक दिन दुई दिन एमकी एक मास होते शुदुम्र मालिकिफी केति काफे निर्दिष्ट समय उल्लेख कर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 एतेफर सव पाई जन व्यक्ति एक ही मस्जिद में प्रवेश और एक एक ही बेहतर क्योंकि एक जन एते काफे सव पार पा शुदूम्र निया तब एतेफर पुरोपुर फायदा हासिल तक ही जख आपनी दुनिया भी सब किस विच्छिन्न आल्ला निकटवर्ती हमें मोबाइल सह और सब किड़ी रेखे जा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 जख हाँ एका एक इते काफ करते मत कर एका एका एते काफ करब कंतु एभवे इते काफ है ना एते काफ करते हमें अवश्य मस्जिदे इते काफ करते और यटा इतेकाफे शर्त नबीजी सल्लाह सल्लम स्त्री उम्मुल मिनगण मस्जिदे इते काफ करी एते काफ बसाईत रसुल्लासल्लम तर स्त्री बड़ी इते काफ करते बोलत अल्लाह तला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 এভাবে আল্লাহ মানব মন্ডলের জন্য তার নিদর্শন সমহ বিবৃত করেন যেন তারা সংযত হয় বাকারা আল্লাহ তালা আরো বলেছেন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 এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সলাতের স্থান রূপে গ্রহণ করো আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী এতেকাফকারী ও রুকস্তাকারীর জন্য পবিত্র করো সুরা পাকারা আয়াত একশো আমাদের নবীজি সাল্লাহু আলাই সাল্লাম মসজিদেই এতেকাফ করেছেন আর তিনি আমাদের মসজিদেই এতেকাফের নির্দেশ দিয়েছেন দুনিয়াবি যাবতীয় চিন্তা থেকে মুক্ত হতে হবে শুধুমাত্র কিছু জরুরি বিষয় ছাড়া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 नारी हाय शुरू हो गर्क स्थापन कर ले बिना प्रयोजन मस्जिद त्याग कर लेकाह बल्ला मस्जिदे इतिकाहरत अवस्था तरह शारिक सम्पर्क रेखो ना सुर अल बकारा आयत एक कख मस्जिदे प्रवेश करवाचित इम मालिक अन सूफियन रही महम्ला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 এর অনেক ফজিলত কিছু মসজিদে এমন সব কাজকর্ম করা হয় যা এতেকাফের আদবের খিলাফ সেক্ষেত্রে এই সকল মসজিদে এতেকাফ করা হারাম যতক্ষণ ফিতনার সম্ভাবনা নেই ততক্ষণ এটা নারী পুরুষ উভয়ের জন্য আয়সা রাদিয়াল্লাহু আনহা বলেন নবিজি সাল্লা আলাহাল্লাম তাকে এবং হাফসা রাদিয়াল্লাহু আনহাকে ইতিকাফ করার অনুমতি দিয়েছিলেন সহি আল বুখারি একবার নবিজি সাল্লাহু আলাইস্লাম মসজিদের মধ্যে অনেকগুলো তাবু দেখতে পেলেন यबुगुलू आसले नारी तैरी होते पर्दा सहकारे हो इतिकाफ करते अपर सजूल कथा बार्ता जड़िए ना पड़े कंतु नबीजी सल्लासम तक के खुले फलार निर्देश दिले निजे इतिकाफ बिल करल परवर्ती मासे पूर्ण कर लक्ष्य कर नबीजी सल्लाल्लाम्म तक ताब खुले फिलते निर्देश दिलेंजर इतिकाफ बिल करल कैन एट करल कि आलीम मते তাদেরকে তাবু খুলে ফেলা নির্দেশ দেওয়া হয়েছিল কারণ হতে পারে তাদের ঈর্ষাপরায়ণ ও নবীজি সাল্লাহ সাল্লামের কাছে অবস্থান করার প্রতিযোগী মনোভাবের জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের এই তেকাফ করা পছন্দ করেননি তারা নবীজির কাছে থাকতে যাচ্ছিলেন এখানে মূলত ঈর্ষার আর প্রতিযোগিতার বিষয়টি প্রাধান্য পাচ্ছিল যা এই তেকাফের মূল উদ্দেশ্যকে নষ্ট করে দেয় এই উদ্দেশ্য হলো দুনিয়াবি সব কিছু থেকে যতটা সম্ভব দূরে থাকা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 अब विशुद्ध और निर्भरजोग्य हादीकें पाई रसुल्लाम आयशा रद्ला आना और हाफसारदियाल्ला आनहातेकफर अनुमति देंट दलिल मूलत बुखारी और मुस्लिमे येपारे आपष्ट हदीस वर्णना येपारे ओरुह वर्णित एक हदीस आया हा नबीजी सल अल्लाह सल्लम मृत्यु पर घटे ओरुआ बसुल्ला सल्ला सल्लम मृत्यु पर तर स्त्री इते काफ कर तब बसिभाग आलेम एवं मजहबी इमाम मते इति काफे क्षेत्र में नारी और पुरुष मध्य को पार्थक्य नहीं तब नारी क्षेत्र निश्चित करते हैं ज़्यादा अनुमति आ ते इति काफ करार क्षेत्र में फितनार सम्भवनाईल आला सईदीन मुहम्मद व आला आलह्लम आलहमदुल्लि रब रेनडो मीडिया प्रोजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रईनडोज मीडिया डटअर्ग অথবা ফেসবুক পেজ ডবল ডবল অথবা ইউটুব চ্যানেল wwwyoutubecom ডবল